with mm -hmm. nothing mm -hmm. নিয়ে আসছেন আল্লাহ আমাকে নিয়ে আসবে আমি সব আল্লাহ আমাদেরকে নেওয়া যাবে আর কাউকে দুনিয়া তো একজন্য ছাড় নেই ছাড় দিয়ে দিলে না আসলো চলবে এরকম না সবাইকে চলে যেতে হবে আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন আল্লাহ যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসছেন ওই আমাদেরকে চতুর্মুখী দায়িত্ব দুনিয়াতে দিয়া পাঠিয়েছে চতুর্মুখী দায়িত্ব আবার একা যখন থাকে একক দায়িত্ব বিয়ে সাবি যখন পরে তো আবক দায়িত্ব বাচ্চা বাচ্চা যখন হয় ছেলের সন্তানের দায়িত্ব যে পরিবারে জন্ম নেয় সাংসারিক কিছু দায়িত্ব থাকে যে সমাজে বাস করে ওই সামাজিক নিয়ে আসছেন আসার কারণে আমরা চতুর্মুখী দায়িত্ব শিকার দিচ্ছি চতুর্মুখী দায়িত্ব আমাদের কাজে চাষে আবার আল্লাহ একদিন আমাদেরকেও খেয়ে কোন মানুষ জানে না কখন মরবে কোথায় মরবে টো জানে না কখন মরবে টো জানে না কোন জায়গায় মরবে যে আল্লাহ আমাদেরকে নেওয়া যাবে না যে আল্লাহ চায়িত্বের ভিতরে হাজারো আমাদের কাজে আছে শত দায়িত্ব এরকমও দায়িত্ব মানুষ দুনিয়া কে পাওয়া যায় যে কথা বইয়া বেড়ায় যে আমার কাছে মরারও সময় কি বলে আমার আমি মরাল না পাঠিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হইলো এটা প্রশ্ন হইলো যে সবচেয়ে বড় দায়িত্ব আমার কোনটা হাতি তো আছে কুড়ি তোমরা সব দায়িত্বশীল এবং দায়িত্ববানিজ্ঞাসা করা হবে সত্য যে আল্লাহ নিয়ে আসছেন আমাদেরকে আল্লাহ অত্যন্ত আমাদেরকে দিচ্ছেন আর দায়িত্ব আমাদেরকে দিচ্ছে এখন এখন প্রশ্ন হল আমাদের সবচেয়ে কিছু দায়িত্ব তো সবাই পুরা করতেছি আর দায়িত্ব মানের স্লোগানও দিতেছি কিন্তু দায়িত্ব পুরা করতে যাইয়া তারই পাইকার এখন পর্যন্ত পাই নাই যে আপনি আমাদের পরিপূর্ণ দায়িত্ব পুরা করে নেই কি বলে ছেলে নেই কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না আমি সব দায়িত্ব পরিপূর্ণ করতে পারছি আর বা যাদের দায়িত্ব আমার কাজে আছে তারা বোঝা দিচ্ছে তারা এই কথা ঘোষণা দিয়া দিছে বলবে যে না আমি সবাই এরকম প্রতি ভাই বলবে যে তুমি বড় ভাই আমার পরিপূর্ণ দায়িত্ব তুমি পুরা করো প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব পুরা করো নাই সমাজের বড় হিসাবে সমাজের লোক বলবে না আপনি আমাদের দায়িত্ব পুরা করেন নাই কোথাও না কোথাও এই কথা বলবেই যে এই জন্য বেরে বস্ত আমার প্রশ্ন যেটা যেটা আমি আপনাদেরকে চাইতেছি সেটা হল যে আমরা আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন আমাদেরকে আর যা কিছু আমাদের কাছে আছে এটা আমাদেরকে যদি আল্লাহ আমাদেরকে না আমরা অস্তিত্ব পাওয়ার না অস্তিত্বই আর শুধু আল্লাহ অস্তিত্ব দিয়ে আমাদেরকে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়ে ছেড়া দিচ্ছেন তাও না আল্লাহ ঘোষণা আমি সুরক্ষিত করি তোমাকে রক্ষণাবেক্ষণ আমি করি এই জন্য সবকিছু আল্লাহ নিজ দায়িত্বে পরিচালনা করতেছেন নিজ কি করতেছেন পরিচালনা করতেছেন পরিচালনা করার ব্যাপারে বোঝা আমাদের কাদের স্লোগান আমাদের মুখে বা দায়িত্বের বোঝা আমাদের মাথায় স্লোগান আমাদের মুখে আমরা সব আমি করতেছি যে আমরা দায়িত্ববান আমাদের অনেক দায়িত্ব চা পর্যন্ত দিয়া নেয় তারপরও কারোর থেকে এই স্বীকার আসে না যে এই ব্যক্তি আমার দায়িত্ব পূর্ব যখন একটা সে বুঝা যায় তার সবচেয়ে বড় দায়িত্ব কি এটা যখন নির্ণয় না করতে পারে এটা যখন শিখতে না পারে এটা যখন না জানে আদায় করতে করতে চাঁদে যায় যে আমাদের জন্য এটাই গিয়া মার্ভি গিয়া মেরেও গেছে মেরো সবাই এটাই গেল মানে কি আমি তার দায়িত্ব পূরণ করতে পারে যদি পারত তাহলে সেই কথা বলতো না তুমি আমারে কুয়ে যখন মানুষ এটা না বোঝে যে তার সবচেয়ে বড় দায়িত্ব কি मेरे दिया लेकिन पूरा को जीवन আমাদের কোন জীবন আমাদের হইল না আজকে সারা কুপিয়া শুধু এইটা কাজ আর মানুষ এখনো নির্ণয় করতে পারে না বিশেষ করে মুসলমান সমাজ যত উন্নত হোক আর মানুষ যত উন্নত সোসাইটির আর যত উন্নত শিক্ষিত হোক যে আকাশ পর্যন্ত খোঁচা যায় তারপর বেড়ে বস্তানে সুখ আসবে না শান্তিও আসবে না যে আমি কি সুখী কোন শিক্ষিত শিক্ষিত সমাজকেও বুকে হাতিয়া দিয়া পারবে না আমি হ্যাপি আমি সুখী এটাকে বলতে পারবো শব্দ যায় শান্তিতে আছে না শিক্ষিতরা শান্তিতে আছে না অর্থওয়ালারা শান্তিতে আছে না আধিপত্যওয়ালারা শান্তিতে আছে না সম্পত্তিওয়ালারা শান্তিতে আছে শান্তি এখন একটা দুর্লভ বস্তু হয়ে গেছে শান্তি এখন একটা মিউজিয়ামের বস্তু এড়িয়েছে মিউজিয়াম এর ঠিক না আমাদের চিরাখানায় গেলে দেখবেন মুসলিম সারি একা আছে ঠিক না এখন মুসলিম শাড়ি ডাকার মুসলিম শাড়ি হয়ে গেছে কেউ কোথাও শান্তিতে না কোনো পেশাওয়ালা কারণ বলে ফেলে দুঃস্থ মানুষ ভুলে গেছে নির্ণয় করা ভুলে গেছে সে জানে না নির্ণয় করতে পারে নাই শিখে নেয় এ তার সবচেয়ে বড় দায়িত্ব কি সবচেয়ে বড় দায়িত্ব তার এটি যখন মানুষ ভুলে যখন ভুলে যায় বসন্ত মানুষ যখন এটা যায় তখন ওই সমাজ যদি সোনারও হয় সোনা দিয়া সব গড়া তারপর ওইখানে সুখ থাকবে না কেননা সুখের না সম্পর্ক ছোট হাদিস অনেক অর্থ বহু ভীষণ বলে না আমাদের প্রবাদ আছে না যে পেলার ভিতরে সমুদ্র ডুবে আছে পেলার ভিতরে ঠিক করে দেয় আল্লাহ নিচে তার মাঝে আর আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝে জ্বালা দিয়া দেয় জ্বালা দিয়া দেয় ঠিক করে দেয় নবাদ করে দেয় তার সাথে সম্পর্ক আর আল্লাহর সাথে সম্পর্ক কি করে দেয় ঠিক করে দেয় মোটা কথা এখন বলেন আপনার সন্তান আল্লাহর সৃষ্টির ভিতরে সৃষ্টি কিনা আপনার স্ত্রী তাই বেড়া দর সমাজবাসী দেশবাসী আল্লাহ সমগ্র সৃষ্টির সাথে আর তার সাথে আল্লাহ সম্পর্ককে ঠিক করল আল্লাহ ওই ব্যক্তির মাঝে আর সমগ্র সৃষ্টির মাঝে সম্পর্ক ঠিক করা মানি ওই ব্যক্তির যেরকম চাবে होय, ना बाप के ताइका, सम्लास्ता रास्ता है किसी, देखा है। रास्ता देखे थे से, ना रास्ता जंगल राशा जंगल विरुप्त मैने জঙ্গল এই তো আমি গত বছরও গেছিলাম ওই জঙ্গলও রাখা আছে যে জঙ্গলে লোক তুই রাস্তাঘাট ভালো চিন আমি তো বড়দেশি মানুষ আমি তো জঙ্গলের চিনি না আমি গেছি হারায়া আমাকে লোকালয় যেতে হবে বা সাথীদের সাথে মিলতে হবে সাথী পাইলেও চলবে লোকালয় পাইলেও চলবে তুই আমাকে রাস্তা দেখা তার মাঝে সন্তানের মাঝে সম্পর্ক ঠিক করে দিবে তখনই সম্ভব যে সন্তান সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় সন্তান থেকে বুঝেন ট্যাবলেট নিয়ে অপেক্ষা করা হ্যাঁ মা বাবার এসে যাব করছে ট্যাবলেট নিয়ে অপেক্ষা করছে না আসলে পানির ভিতরে দিব সর্বতে ঢুকাবো খাওয়াইয়া ঘুমের করে তারপরে মনে রাখলে সুমি চালাবো দরজা জান্নাতের রাস্তা আমি আগায় রাখবো আর জান্নাতের দরজা আমি খোলা রাখবো যখনই রাত্রে বাড়িতে আসলে সে তার খ্যাত লাগে আর কি বলে কোনো জায়গা নাই আমি তো ঘরে দিনের ভিতরে কিছু ঘুমায়া পুরা করতে পারবো তুমি তো দিনের কথা পুরা করতে পারবো না দিদা তুমি একটু আরামে ঘুমাও মিঠাক তখন এটা হবে তখন যখন সে ঠিক করে আছে সমগ্র সৃষ্টির মাঝের সম্পর্ক আর তার সম্পর্ক আল্লাহ ঠিক করে আছেন এখন টোকা দিয়া ভূমিকম্প বন্ধ করার সম্পর্ক ঠিক তখনই সম্ভব সমুদ্রের কাছে চিঠি দিয়ে পানি ছাড়ানো তখনই সম্ভব কেন তার আর আল্লাহর সম্পর্ক তো ঠিক আর আল্লাহর তো ওয়াদা সমগ্র সৃষ্টি আর তোমার সম্পর্ককে আমি ঠিক করে দিতে পারত আমি তোমার মাঝে আর সমগ্র সৃষ্টির মাঝে সম্পর্কিল হোকরা হোক আর চাই সৃষ্টি জিব্রিল হোক চাই সৃষ্টি বাদুর কনা হোক আর চাই সৃষ্টি পাহাড় চাই সৃষ্টি জমির হোক আর চাই সৃষ্টি আসমা হোক তখনই সম্ভব যে দুই রাখা চতুর্থ আকাশ থেকে না মানুষ তখনই সম্ভব যখন তার মাঝে আল্লাহর মাঝে কি সম্পর্ক ঠিক হবে কিন্তু ঠিক হবে তখন যখন সে জানবে আমার সবচেয়ে বড় দায়িত্ব কি এটা না জানলে বললাম তার মাঝে আল্লাহর মাঝে একটা ছোট্ট হাদিস অর্থ রাখে বিশাল অর্থ বিশাল অর্থ হ্যাঁ আজকে তো ভাই পাইকে জব করার জন্য উত্তায় থাকে ঠিক না সময় ছিল বাই দূরের কথা পিপরা পর্যন্ত পায়ের নিচে মোরা যাবে পয়লা এটা পর্যন্ত বরদাস্ত করতে পারতো না যে আমার কারণে অনার্থক একটা যাবে আমার নিচে পুরা এতো সহ্য করতো না এতো সহ্য করতে পারত না এই রাস্তা দিয়ে আসবে আর আমি উৎপাইত রয়েছি সুযোগ ওরে সাজ করবো বাড়ির পজিশনটা ঠিক হয়ে যাবে না ধরে দোস্ত রোগের কারণে নবীরা এই কথাই মানুষকে নিয়ে আসেন অন্ধকার বহু বচন কিন্তু আলো এক বছর ঠিক না বুঝুন হ্যাঁ এটা বহু বচন আকর ঠিক না আর অন্ধকার বহুকার অন্ধকারের কোন সাইকোলজি নেইকার অন্ধকারের কোন সাইকোলজিও নেই আলো না হওয়ার নাম হলো অন্ধকার আলো না হওয়ার নাম আলো না হওয়ার নামের অন্ধকার জমিকে আলোকিত করার জন্য আল্লাহ দুটা সিস্টেজ করছে বলে দিনে আলোকিত করার জন্য সূর্য আর রাত্রে আলোকিত করার জন্য চন্দ্র কি বলেন রাত্রে আলোকিত করার জন্য কি আর দিনে আলোকিত করার জন্য সূর্য ঘন্টা যদি সূর্য থাকত চন্দ্র না ঘুম না ঠিক না হ্যাঁ দিনে আলোকিত করার জন্য সূর্য উঠেছি আর রাত্রে আলোকিত করার জন্য চন্দ্র রাত্রের আলো মিষ্টি দিনের আলো কি প্রফত ঠিক না আলো কি মিষ্টি আর দিনের আলো প্রফত আমি যে কথাটা বলতেছিলাম কি আল্লাহ দুটা আলো পাঠাইছে দুটা নূর পাঠাইছে একটা কোরানো নূর আর একটা চন্দ্র এই জন্য নবীর আলো মিষ্টি নবী মিষ্টি রত্নিল আলাদিন রত্নিল সবের কাছে মিষ্টি সবার কাছে মিষ্টি তাদের আলো এটা দুটা আলো দিয়েছে যেরকম দুনিয়াকে আলোকিত করার জন্য দুই আলোচনা আবুয়া দুটা আলো দিয়েছে একটা কিতাব একটা রসুল একটা কিতাব একটা রসুল একটা কিতাব একটা রসুল কিতাব দিছে। আজকাল তো সারাদিনই মনে হয় যে সূর্য বেশিরভাগই ছিল না দেখি নাই আমরা ঠিক না কি ঢাকা শহরে সূর্য ঢুকে নাই ঠিক না ঠিক না ঠিক দুই আলো যখন দুনিয়াতে ঢোকে রাত্রে তার সবচেয়ে বড় দায়িত্ব কি তখন সে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে কিসের কিসের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে এখনই আচ্ছন্ন বাদ দিকে চালাবে এই জন্য আল্লাহ দুটা নূর দিয়া পাঠাইছেন নবীও পাঠাইতেন কিতাবও পাঠাইছেন নবির আয়সা মানুষকে এই কথা বুঝাইছে মানুষ যদিও তুমি দায়িত্ববান আমার দায়িত্বের যে পেশাক পায়খানাটাও এই অত্যেরটা আরে করতে করতে হবে আমি তো এত দায়িত্ববান যে মরার সময় আমার কাছে নাই আমি তো এত বিজি যে মোড়ে তার মোড়ে তার ব্যক্তি নিজেকে বড় ব্যস্ত বলতো আর ব্যস্ততার কারণ দায়িত্ব ছিল দায়িত্ব ব্যস্ততার কারণ কি দায়িত্ব আপনি আমার সঙ্গে জানেন ফজরের আগে উঠা মেলে যেত আবার ওইখান থেকে বসতে হয় আবার আন্ডার মানি পাঠাইতে হয় সারাদিন তো আমি ব্যস্তই না খাওয়ানোর নাও নেন তো খুব ফেরেসটা বলে কান জালাল এসতে এই ব্যক্তি কারণে ঠিক না কি বলে নাইলে তো ব্যস্ত থাকে না বলে জালাল ব্যস্ততা শেষ শেষ করে দিচ্ছি আমরা ব্যস্ততা দিছি বাকিয়াল অবল এই ব্যক্তির সমস্ত কাটি সামনে রয়েছে ব্যস্ততা শেষ হয়ে কিন্তু সামনে ব্যস্ততা শেষ আরেকজনে বলে এই ব্যক্তির বয়সও শেষ ইন্ত আচাল আবার ও শেষ যত আসার ছিলাম তখন কি দেখতাম খালি কি দেখতাম সাইনবোর্ড আপনাদের মনে আছে নাকি হ্যাঁ খালি কি দেখতো সাইনবোর্ড আর সাইনবোর্ড সাইন আর সাইনবোর্ড ঠিক না তারপরে শুনি হলো আসিয়া ফ্যাক্টরিও বলবে ছিল ঠিকই দায়িত্ব ছিল ঠিকই কিন্তু এই দায়িত্বের পিছনে দৌড়াইতে দেয়া। দায়িত্ব পুরা করতে চাইয়া ব্যস্ততার মাধ্যমে আমলার হ্যাঁ বলে যেগুলার কাগজ কাগজ ঠিক আছে কাগজ ওকে ওগুলা ছেলে সন্তান নেওয়া যাবে আর যেগুলা কর্য আর লোনা মুখায় পালায় আমরা নিতে পারো রেস্টা বললো দাঁড়া পাতিল আমি শেষ মা ভাত ছাড়া আমোর সাথে আছে ভালো তো ভালো খারাপ তো খারাপ ভালো তোলা আমি প্রথম যেটা বলছি ওইটাই চতুর্থ ফেরেসটা বলবে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আমাদেরকে নিয়ে যাবেন আজকে আল্লাহই আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন সুরক্ষিত আবদ্ধ কিন্তু মেরে দোস্ত যতই দায়িত্ব থাকুক না কেন প্রত্যেক মানুষের জন্য আইন জরুরি এই কথা জানা যে তার সবচেয়ে বড় দায়িত্ব কি আর ব্যাস ওই সময়ই লাগে যে সময় সে এটা ভুলে যায় আমার সবচেয়ে বড় দায়িত্ব কি আর এটি যখন মানুষের ভুলে তো মানুষের সমাজ আফ্রিকার সমাজের চেয়ে খারাপ হয় জঙ্গলের চেয়ে খারাপ হয় সুন্দরবনের জঙ্গলের চেয়েও হিস্র প্রাণীর সমাজের চেয়েও মানুষের সমাজ খারাপ হয় কি হয় কোন সময় যখন রসুল দুনিয়াতে আসছে ওই সমাজকে কি বলা হয় অন্ধকারের যুগ ঠিক না চাহিয়াতের যুগ ঠিক না কিন্তু যুগ দুনিয়া শুরু থেকে আসছে না তোমাদের সমাজ জানোয়ারের সমাজ হবে বালভুম আগাল বরং একজন নিকৃষ্ট সমাজে তোমরা বাস করবে এই জন্য আছে আরেকদের ভিতরে আসে সমাজ একটা সময় আসবে সামাজিক ব্যক্তিরা নিজেদের ব্যক্তিত্ব ব্যক্তিরা নিজেদের ব্যক্তিত্বকে বজায় রাখার জন্য গোর্কা পয়া ঘরের দিকা বাহির হবে রান্না এলে বাহিরি হবে না গোর্কা পোরা ঘরের দিকে কি করবে বাহির হবে রান্না হয় বাহিরি হবে না একটা সময় এরকম আসবে তারাইসা গেছে এই জন্য আল্লাহ নবীদেরকে পাঠান আর আল্লাহ দিয়া দেন যেন সমগ্র দুনিয়াকে আলোকিত করার জন্য দুই নূরের সিস্টেম একটা হলো চন্দ্রের নূর আর একটা হলো সূর্যের নূর তদ্রু আল্লাহ নূর নূর নবীদেরকে পাঠায়া তুমি ওয়াদা আছে সমগ্র সৃষ্টির আর তোমার মাঝে সম্পর্কটাকে আল্লাহ ঠিক করে দিবে ঠিক করে দিবে ঠিক করে দিবে ঠিক করে দিবে সব ছাড়া যাবে রক্তের বাদলের জন্য তো চাঙ দিয়ে কিন্তু পাতৃত্বের ভিতরে দাগ আসবে এরকম কিছু হইতে পারবে না এরকম কিছু কি করবে না হইতে করবে না হবে না একটা সময় ছিল এরকমই ছিল একটা সময় এরকমই ছিল একটা সময় এরকমই ছিল প্রতিবেশীকে জিগে রাখে একটা সময় ছিল ইতিহাস উঠে আপনি আমাদের দেশেও ছিল সারা দুনিয়া ছিল এই জন্য যে তোমার সবচেয়ে বড় দায়িত্ব কি এটা যদি ঠিক করতে পারলাম সম্পর্ক ঠিক হয়ে যাবে আর তোমার মাঝে আল্লাহর মাঝে সম্পর্ক যদি ঠিক হয়ে যায় আল্লাহুল্লাহ সৃষ্টির মাঝে সম্পর্ক আল্লাহ ঠিক করে দিবে চাই সেই সম্পর্ক পাথরের সাথে ঘোড়া দৌড়ে গেছে না হ্যাঁ সমুদ্রের উপর গিয়ে ঘোড়া দৌড়ে গেছে আপনি বলবেন সমুদ্রের উপর দিয়ে তো ঘোড়া সাফলাইব দৌড়াইব কেমনি ঠিক না সম্পর্ক তো ঠিক আছে এখানে তো কিছু হওয়ারই কোন সুযোগ নেই উল্টা হওয়ার কোন কি নাই হ্যাঁ সুযোগ নাই সম্পর্ক ঠিক আছে আমি দুইবার দেখছি ওনাকে উনার কবর যেখানে আছে আমার দুইবার যাওয়া হয়েছে ওই লোক তো এখনো আছে আর ওই লোকের ভয় পাহাড়ের উপরে এখনো আছে যার কারণে কিন্তু অগ্নিগিরি জানে কার হাতের ছাপ এখানে লেগে গেছে তা লোকের তো সম্পর্ক ওই দিনও আমরা ঠিক ছিল আজকেও ঠিক আছে না না ঠিক নাই না মার পরে গেছে सकाल सन्दे आल संको तो शाह मौती है कि বারোটায় ফেরি আবার সকালে উঠি রাত্র বারোটায় ফেরি বলে মিরপুর থেকে যারা ইসলামপুরে আয়ে তব তো আইতে যে কি ঘন্টা জায়গা ঠিক না কি কি রাস্তা শেষ ঠিক না আপনি বলবেন আমি এত বড় দায়িত্বের বোঝা উঠে আর কি আপনি আমার এরকম দায়িত্ব বুঝিয়েছেন না যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন যে আল্লাহ হেফাজত মতে দুনিয়ার পরিবেশ কোন জিনিস আমাদেরকে অনুমতি আমাদের বিদ্য আমাদেরকে অনুমতি দেয় না যে আমরা বেঁচে থাকি কি বলে হ্যাঁ কি বলে বুঝেন হ্যাঁ প্লাস্টিকের ঠিক না বিষাক্ত সব ঠিক না সব সবও বিষাক্ত আপনি খায় আমাদেরকে আমাদের কোন জিনিসের ভিতরে ভালোভাবে এটি আল্লাহ রক্ত ওই আল্লাহ আমাদেরকে বুঝে গেছে যত দায়িত্বের কথা তুমি বলতেছো এটা তোমার দায়িত্ব না তোমার সবচেয়ে বড় দায়িত্ব যেটা সেটা হলো তুমি তোমাকে যা নাম টিকা তুমি বাঁচাও বলে আমার ছেলে বাঁচাবে না যেতে চাইতেছে ছেলে বাঁচাবে না তোমার ছেলে তোমার যাবে বাঁচাবে না বলে না সাহি বাকি তোমার বউলে মা বাবা বাঁচাবে না বাবা যাবে ভাই বাঁচাবে না বলে আপি ভাই বন্ধু বাঁচাবে না হামি মা বন্ধু তো বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না আমার মাল বাঁচাবে না আমাকে বলে আবার পৃথকরা বলছে তোমাদের মাও তোমাদের কাজে আসবে না আবার সন্তানও কাজে আসবে না কাজে আসবে না কেউ কাজে আসবে না তোমার সবচেয়ে বড় দায়িত্ব হইল সবচেয়ে বড় দায়িত্ব হইলো তোমার তুমি তোমাকে জাহান্ন থেকে বাঁচাও কু জন্যে তুমি তোমাকে বাঁচাও হাদিসের ভিতরে আছে হাদিসের ভিতরে হাদিসের কুৎসির ভিতরে আল্লাহ নিচে বলতেছে ইদা উসিতু যখন আমার না ফরমনি হয় তো আমি নারাজ হয়ে যাই যখন আমি রাগ হয়ে যাই তো আমি লহানের আছে তোমার সাত পুরুষ পর্যন্ত এই লহান रबु बारा जो राजी हो गई तो बिस्टि डालते थको শোনো শুনো এটা শুনো আমার বরকতের কোন শেষ নাই জন্য সবার সবচেয়ে বড় দায়িত্ব যেটা আজকে যে সোনালি ঘুগু কি কোনালিগু পাখি আছে এটা যে জায়গায় বসে ওইটার নিচে বলে সোনার পঞ্চি থাকে ছোটবেলা শুনতাম আমার শুনতাম একটা পাখি আছে বলে ওটা শোনা রাজা যায় ঠিক না কিন্তু কোন মিউজিয়ামে আজ পাওয়া যায়নি না আমি বলি যে কুষ্টি পাথর আছে কিন্তু আমরা ওটা চিনতে পারিনি ওটা চিনছে সাহাবাই খেরা ষ্টি পাথর যখন নিয়ে আনিছে নিয়ে আনিছে তখন বাগো কথা শুনতে পারত নদীয় কথা শুনতে পারত সব শোনা ওই যাতে কিন্তু কোষ্টি পাথর আমার কাছে আছে তাড়াতাড়ি আইন এলে সব মানতে সবচেয়ে বড় দায়িত্ব প্রত্যেক নিজেকে যাহার থেকে বাঁচানো আর যখন সে নিজেকে জাহান্ন থেকে বাঁচিয়ে নিবে তার আপনার ঘরের চুলা না চলে তিন মাস তারপরও স্ত্রী সন্তান সবাই বলবে তিন মাস সবরের বল খাইছি কোনো অসুবিধা নেই এত কিছু করতে পারে চা দুই টুকরা ঘোরা ফেলতে পারেন হাতের আঙ্গুল দিয়া পানি বাই করতে পারেন চোদ্দশো মানুষ পানি দিয়া পান করার উঁচু করে বর্তমানে ঠিক আমার লোকের সম্পর্ক হয়ে যাইব তিন মাস কেন তিন যুগ কেন তিনশো বৎসর কেন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যদি না চলে তারপর এরা কি বলবে সবরের ফল খাবো খাবো এই মিঠা কোন ফলে নাই হ্যাঁ আর তিন বেলা নাই না দেখেন তো তিন বেলা তিন মাস তো দূরের কথা তিন সপ্তাহ তো দূরের কথা তিন বেলা না দেখেন ঠিক না মানুষের দিল আল্লাহর কুদরতি আঙ্গুলের মধ্য খানে আল্লাহ বলতে শুনো শোনো শোনো শোনো শুনো তুমি বড় চায়া বেড়াইতেছ তোমার চাওয়া কিচ্ছু হবে না আমার চাওয়া না হবে তোমাদের চাওয়া কিচ্ছু হবে না তুমি তো চায়া বেড়াইতেছ যে তোমার পায়ের মধ্যে চাটবে না এর আঙ্গুল দিল আমাদের কুদরতি আঙ্গুলের মধ্যখানে যেমন খুশি তেমন ঘুরাবো দিব। তোমার মাঝে সবার মাঝে সমস্ত সৃষ্টির মাঝে সম্পর্ক ঠিক করে দেব চার দিন পর্যন্ত আনতে পারে নাই হাসান হোসেনের চিৎকার বাহির গেছে বাচ্চা আল্লাহ কি বলতেছে আমার ঘরেও কিচ্ছু নেই আমার পেটেও পাথর এই যে দেখো आलि क्या कमे তোমার শক্তি তো এত যে পারে না কি দিছে বড় ফাতে কি বলতেছে আলী চিন্তার কি কারণা যে সবার না পাইনে সবর করব। আল্লাহ আমাদের সাথে ফল বড় মিঠা যাদের সাথে আল্লাহ থাকে আর ফল মিঠা খায় তাদের চেহারা তো মলিন হওয়া ঠিক না তোমার চেহারা মলিন কেন এই জন্য আপনাদেরকে আমি বুঝে খেজে বেরে দোস্ত আমার সমাজ আজকে এই কথা বোঝাচ্ছে বহুত দূরে না শিক্ষিত বোঝে না অশিক্ষিত বোঝে না গ্রাম্য বোঝে না শহরওয়ালা বোঝে না যুবক বুঝে না বৃদ্ধ বুঝে না পুরুষ বুঝে আমরা ঘরে বলে আমি দায়িত্ববান পুরুষ বলে আমি বাহিরে দায়িত্ববান প্রত্যেকে বলে আমি দায়িত্বের বেড়া জেলের ভিতরে আবদ্ধ আমি কি করবাই খব আমার তো দায়িত্বই শেষ হয় না जहां नाम तु जो जहां नाम तुरे आल्ल सम्पर्क हो आल्लापर्क होया जाए সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম কি বলে আবার অনেকজনকে অনেকজনের সন্ধ্যার পরের টিকা রিয়া কবির রাগ পর্যন্ত বাড়তি পরিশ্রম আমি হজের ভিতরে আসছি আমি পঁচিশ তারিখ অক্টোবরের পঁচিশ তারিখে মনে আছি হ্যাঁ অক্টোবরের চব্বিশ তারিখে আমি মক্কায় দেখতেছি নিয়ে সাথে উর্দু ছেড়া দে আমিও বুঝা যাই হ্যাঁ তুই উর্দু ছেড়া দে আমিও বাংলা বাবা কত বছর তুমি এদেশে ঠিক করেছেন আপনি বারো বাড়ি তাহলে পঁচিশ বছরের লাইফে তুমি বারোবার বাড়িতে গেছো তুমি লাইফের ইনজয়ার কি করলা। আছে না বউ আছে বারোটায় ফিরি কাপড় নিজের হাতেই ধুই আবার সকালে পোড়া বাইরেই রাত্রে ফিরা তুমি তারদিন হয়তো একটু একটা রুটি ভালাম মা বাপ বৌকুল আপনার বুঝাইতে পারতেছি না আপনি তো আমার দুঃখটা বুঝবেন আপনি তো বুঝবেন কিন্তু মা বাপ বৌকুল বুঝাইতে পারি আমি যা ভাড়া মালদে নির্ণয় হয়েছিল আমি বাহির হওয়ার পরে তার দুই থেকে তিন ভাড়া বেশি দিতে লবা দুই খেটে যেতেছি আল্লাহ আপনার আর সৃষ্টির মাঝে তখন তো গৌ গুলা বলবে না খায়া থাকবো মাসের পর মাস তারপর তুমি বাড়ি আস বিকাল বেলা এক করে গলার না পাইলে সফর করব তোমার বিদেশে থাকতে হবে না আমরা বিদেশে দেখি তো ছেলেরা আমাদের কাছে গেলে অভিযোগ করে ছেলেরা আমাদের কাছে অভিযোগ করে বিভিন্ন দেশে যাই বাংলাদেশি করে পাওয়া যায় গেলে অভিযোগ করে রাতের পর রাত বৈশাখ হুজুর কি করব দেখতেছেন তো কেমনে খামাইতেছি দেখি ও কাজ করতেছে না লোহার অ্যাঙ্গেল ওটাকে মেশিনে ফিনিশিং করতেছে ফিনি বিক্রম কর পাশে একটা ঘর আছে ছোট্ট ঘর বলতে কি বললাম বাবা সাড়ে এগারোটা বেঁচে গেছে তুই এখনো কাম করতেছিস কবুম করতে পার কন্টা হিসাবে তুই করবো কি এখানে একটু ঘুমিয়ে আনব জিজ্ঞাসা করলাম বাবা তোর বয়স্ক তোর আমার পাঁচ চল্লিশ কবে আসতো পঁচিশ বর্ষ আমি বিয়ে করছো বিয়ে করি না কি বাবা মাইনালে আল্লাহ রসি এখন যদি চোখ গিয়েছে যদি থাকে কাইলো বাংলাদেশে কালকেই তোর বিয়ে হইবোনা আর পরশু দিন বাচ্চা হইবোন দিকে যেতে পারবি না তুই কামাই কি কাছে দিল কান্না থামাইতে পারতেছি তো আমি বয়স আরো দশ বছর ধরায় চল সত্তর বছর তোর বয়স আল্লাহ রসুল করতে সত্তর তো তুই এনজয় করতে পারবি না ২৫ বছর কামাইনি পাঁচল্লিশ বছর জীবনের শেষ হয়ে গেল লাইফ নিয়ে আপনি কি এনজয় করলি এই জন্যই নবী আশা মানুষকে শিখাইতেও দিনিয়ার মানুষ শিখ আগে তোর সবচেয়ে বড় দায়িত্ব কি যদি এটা পুরো করতে পারিস আল্লাভে তুই সম্পর্ক হলে আল্লাহ পায়ের নিচের ভিতরে ঢুকিয়ে দিবে পালা হুল শুধু সৃষ্টি ঢুকাবে না আল্লাহ বলে আমি তোর সাথে একটা কর্ম আসবে তুই আর তোর চোখ দিয়ে দেখবি না আমার চোখ দিয়ে দেখবি চলবি না আমার পাও দিয়া চলবি তোর তুই চিন্তা করবি না আমারটা দিয়ে করবি তোর দিল থাকবি না আমার দিল হবে এরকম একটা আসবে তুই যা বলবি তা হবে সূর্য দুটে আবার এটাই হলো এ হাদি এটা তুই যেরকম চাবি এরকম করবো তুই ইশারা করবি ওইটাই হয়ে তখন তো চিন্তা করতে হইব না সমস্ত দায়িত্ব পুরা করলাম না আমার যৌবন হইত না আমি এত কিছু পাইতাম না এত কিছু আমার কাছে অর্জিত হতো না এত কিছু আমার কাছে আমি পাওয়ার প্রশ্নই ছিল না তখন মা বাবার সামনে তখন এটা বাক্তব হবে তখন সব হুকুক পুরো হয়ে যাবে করলেও হবে না করলেও হবে করলেও হবে না করলে হবে না করলে কেমনে হবে না করলে কেমনি হবে বলে সেই ব্যক্তি করবো সে করে নেই করে নেই আর এখন দায়িত্ব নাই চোর করে দায়িত্ব আদায় করে নিতেছে ঠিক না দিবেন না আপনি না কামান দিবেন না কা আমি হ্যাঁ দিবেন না কামান। আপনার না ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার না অতিরিক্ত বুঝতেছে বেড়ে দোস্ত কারণ এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে চান্নার থেকে বাঁচানো বাঁচান এটা কেমনে হবে এটার জন্য ওটার জন্য হলো একটা সিস্টেম আসানা শোনো শোনো তোমাদের নবীকে আমরা তোমাদের জন্য নমুনা বানায় পাঠাইছি স্যাম্পল বানায় পাঠাইছি তোমরা তোমাদের জিন্দেগি তোমাদের নবীর ফটো কপি হয়ে যাও তোমরা নবীর ফটো কপি যখন হইবা কেননা নবীর জীবনই আমাদের কাছে গ্রান্টেড আর কোনো জীবন আমাদের কাছে গ্রান্টেড নাই এই জন্যই তো কোরআনে বলছে কিন্তু হাতে এসে নেবে এখন নবীর জিন্দিগি আসার জন্য সরাস তুমি মানুষের ভিতরে আমার ভিতরে নবীর জিন্দিগি আসার জন্য কি সারা দুনিয়ার মানুষের ভিতরে অস্তিত্বে আনার জন্য সারা দুনিয়ার মানুষের জীবনে আনার জন্য আমিও মেহান্নতের মাধ্যমে আবু বকরের জিন্দগিতে আনছি আবু বকর সিদ্ধি হয়েছে জীবনে আনছি তো তো আশারায় মুখীতে আনছি আর অন্য কুরাণে বলতেছে টু কপি হয়ে যায় ফটো হয়ে যায় তো ওনারা যেখানে তোমরা ওনাদের সাথে যা তোমাদের সাথে আমাকে নাম থেকে বাড়ির থেকে বাঁচাইতে চাও এটাই আখের আছে ঠিক না দুনিয়া তো না জান্নাম কই আখের আছে বাঁচাইতে চাও তাহলে তোমার জন্য নবীর ফটো হয়ে যাও তুমি ফটো হয়ে যাও নবীর এই জীবনী অস্তিত্বে আমার জন্য ঠিক না অন্য টান লিখা যে আমার জমিনের বাদ দিয়া দাও যা কি কইছে কি কইছে আমার জিন্দি বানানো ফসল তোমাদেরকে বাঁচাইতে পারবে না ঠান্ডা থাকে তখনো তয়ে ঠান্ডা আর ফল ফুল দিয়ে তয়ে তখনো গড়া এখনো গড়া আঙ্গুর তখনো হতো এখনো হয় এখনো আছে এটা চেয়েছে রাজত্ব চেয়েছে কিছু চায় না খালি বলতে আমার মতো জিন্দি বানা জান এটাই দৌড় এটার জন্যই তো মারসে না অন্য কিছুর জন্য মারসে কয় কিলোমিটার কিলোমিটার দৌড়েছে ছয় মাইলের নয় কিলোমিটার হয় কিলোমিটার দৌড়েছে কিলোমিটার একটু বেশি হবে মানুষের জিন্দিগি এই জিন্দিগি আনার জন্য গেছে। পেটে ভাত ছিল না কিন্তু ঘরে অভিযোগ ছিল না শরীরে কাপড় ছিল না উলঙ্গ নিজের গুটায় বয়ে থাকে আবার স্ত্রী পরে স্বামী নিজেকে গুটায় বসা থাকে এইভাবে জিন্দগির শেষ প্রান্ত পর্যন্ত বসতে শুরু করতে স্বামী বলতেছে আমিও জান্নাতি বলতেছে কি করে জানাতি বলে তোমার মতো স্ত্রীর পায়ার সুক্রিয়া চব্বিশ ঘন্টা আগায় করতে আমিও জানি এই এই কি ঘরে অশান্তির আগুন জ্বালাইতেই কুটিবেশী আমার বিচার করতে এর চিলি শুনবে না না এটা চলবে না কোনো অভিযোগ নাই কোনো নাই কোনো কিছু নাই এটার জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে মোহাম্মদ দুটা জিনিস নিয়ে আসবে জিন্দিগিও নিয়ে আসবে আর জিন্দিগি প্রত্যেক ব্যক্তির দিন্দিগিতে আসবে এটার জন্য মেহান্নের পদ্ধতিও নিয়ে আসবে আর যদি মেহান্নত নাই থাকতো পঞ্চাশ আর পঞ্চাশ হাজার আর এক লক্ষ এটা সহজে হাত ছাড়া করা জর্ডানে যদি এই দুইটাই জরুরি না হইতো তাহলে আপনাদেরকে আমি দিন দা সব জায়গায় শুনাই দিন এই রোজার এক ঘন্টা আমি বসেছিলাম সকালবেলায় আমার মন মানতে ছিলাম যে আমি বাইরে যাই আবারও যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি জোয়া করতেছি আবারও ওই কবর আমার দেখতে মন ও কবর আমাকে চাকু পেরা বসে বৎসরের ছেলেকে বিসর্জন জিতেছে কেননা ওনারা জানতেন এই তরিকা হুজুর স্থানের জিন্দেগি এটা যেরকম আমাদের জন্য জরুরি এটাকে অস্তিত্বে আনার জন্য যে মেহান্ন এটাও আমাদের জন্য জরুরি ছাড়া বিকল্প আমাদের কোন রাস্তা নেই ইংলিশে আরবিতে বলেছে ওটা বাসা আরবি পাবলিক সব কালা ছয় লক্ষ ছয় থেকে সাত লক্ষ মানুষ চারটা পারে বাস করে রাস্তা এই জন্য দোস্ত আজকে যত দায়িত্বের বোঝাই উঠা বেড়াইতেছি স্লোগান দিতেছি কোন দায়িত্ব মুগ্ধা গেল আদায় করা যেতে পারে না আর জাহান্নাম থেকে বাঁচানোর একটাই রাস্তা সেটা হলো মোহাম্মদ রসুল জিন্দেগি এই জিন্দেগি ছাড়া আর কোন পাবে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না আর মোহাম্মদ রসুল্লাহ জিন্দগি নিজের জিন্দিতে আনতে হইলে হইলে আমাদের দেশে আসে নাই বাস্তবায়ন করতে হইলে মেহান্ন নিয়ে আসে ঠিক না নিয়ে আসে নাই নিয়ে আসছে না থিউরি কি নিয়ে আসছে মেহানাই প্রেক্টের কি মেহানো নিয়ে আসে শুধু ফ্যাক্টরি করে নাই না সব কোম্পানি কিছু আসছে এটাকে কি মার্কেটে খাওয়াইতে হইব বিষ ও যদি হয় তারপরে এটাকে কি করতে হবে নিয়ে আসতেন আর মেহান্ন করতে চায় দাঁত ভাঙছে প্যাকে পাথর আসছে নয় কিলোমিটার দৌড়ইতে হয়েছে এই জন্য কবর গুড়া তৈরি কোনায় বানায় আছেন আবু আই করছেন তো মুহূর্ত অবস্থায় ঘরের থেকে আর রাস্তায় যা মরতেছেন আবার বলতেছেন আমার লাশ এখানে জিজ্ঞাসা করবে তো বলবো জীবিত ছিলাম তো মোহাম্মদ রসুল্লাহ জিন্দেগি দিন্দ আমার জন্য মেহান্ন করে গেছি দৌড়ে গেছি যখন জীবিত ছিলাম না তো ওই জিন্দেগির জন্য আমার লাশ করেছি আমি তো আল্লাহ মনে হয় নব্বই হাজার একশো বেশি সাহাবাই গ্রামের খবর দেখা আসে বেশি হবে হিসাব করলে বোঝা যাবে ব্যাস হিসাবে যদি হিসাব করি তাহলে যাবে তাই তিরিশ তো বারো হাজার এইভাবে টঙ্গিতে নয় তারিখে সারা দুনিয়া কে সামনে রেখা সারা দুনিয়া এখানে এত লক্ষ্য বস্তু কি আর সারা দুনিয়াকে লক্ষ্য বস্তু রেখা এই কথা বুঝানোর জন্য জনগণের সবচেয়ে বড় দায়িত্ব হইল নিজেকে জানান দাম থেকে বাঁচান এটা মোহাম্মদ রসুল্লাহ জিন্দগি ছাড়া সম্ভব না বিকল্প কোন রাস্তা নাই কিন্তু রসুল্লার জিন্দগি মুহাম্মদুল রসুল্লাহ জিন্দগি যখন আমার জিন্দগি তে আছে যাবে আল্লাহ রাজি হবে সমগ্র সৃষ্টি সম্পর্ক আমার লোকের আফগানিস্তানে আমাদের আমেরিকা ওই দিন আমি থাইল্যান্ডে রাত্র নটার সময় হোম মিনিস্টারের দিকে ফোন আসে কালকে বারোটার আগে তোমরা আমাদের আমরা তোমাদের বৃষ্টি রাখি তোমরা যাও কি যাও না হম ওই দেশের মুরব্বী অবস্থায় চলে যাও আপের দেশ করার কিছু আমি সাহেব দেখি না সকালে কি হয় সকাল তোমরা যখন গেছি তো ছয় মাসের বিষয় দিছে তার বসে আলো লাগলে দূরের তোমরা তো দূরের কথা গাড়ির পার্শ্ব পাওয়ার কথা না তোমরা এলাকা নেই তোমরা আমরা বলছি খাইতে খাইতে নামাজ পড়তে পড়তে আদর আর সম্পর্ক আমি ঠিক করে দেব সমস্ত চিন্তাধারার থেকে তোমার মুক্তি করে দেবে তোমার চিন্তা করতে দেবো না বাচ্চা কিবো প্রতিবেশী কি কিচ্ছুই কিছু হবে না এই জন্য তো মুগ্ধের সময় উঠেবোলা সামনের ভয় নাই পিছের কোনো চিন্তা নাই সামনের কোনো ভয় নাই জানতে চল জানাতে বহু পঁয়ত্রিশ হাজার বিদেশি আছে এই বছর আমরা আশা করতেছি পঞ্চাশের উপরে চলে যাবে আশা করতেছি জীবনের যা অতিবাহিত হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে এটাও ফিরে আনা যাবে না যেটা চলে গেছে ওটা ফিরে যৌবন টোকাইতে ছি রে এই রাস্তায় হাইতে যৌবনকে হারাইছি এই রাস্তায় এখন টোকাইতেছি কোন মোড়ে যৌবন হারাইছি যেটা হারাই গেছে ফিরে আসবে না কত কেননা হাতে আছে এখন যেটুকু চাই দুই দিন চাই মাস চাই দুই বছর চাই দুই সপ্তাহ চাই দুই ঘন্টা এটাও যদি কাজে লাগায় দিতে পারি ইচ্ছা আর আরাদা সবতোভাবে যদি কাজে লাগায় দিতে পারি তো কসম খোদার তুই সেকেন্ডটা যদি লাগাইতে পারি তো সেকেন্ড অতীতকে মুছে জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এত হাদিস চিহ্ন থাকবে না চিহ্ন কি চিহ্ন চিহ্ন থাকবে একটা কিসা আছে লম্বা হয়ে যাবে না এরকম পারে প্রতি রাত্রে নতুন মেয়েকে আনার জন্য বর্তমানের পনেরো লক্ষ টাকা দায়ী কত লক্ষ বর্তমানে কি কাজের জন্য বাইরে যে মহিলা তো জিজ্ঞাসা করতেছে কাদশ কেন আমি তো ঢুকু জানি না টাকা দিতো শোনা আমি বদমাস আমি বিপদে জন্যই তোর হাতে ধরা দিচ্ছি আমি একটা খুট্টা ইনসান আমার জন্য একটু করার ছিল এই ছিল না গর্ধে ডালতো প্রস্তুত ছিল না এত বড় কিন্তু আল্লাহ ঘরের দরজায় লেখা দিচ্ছেন ওই যুগে এরমই সিস্টেম ছিল গুণা করলেও লেখা অর্থ মাফ করলেও লেখা উঠা জানাজাও করাও কান্দাও দাও কবর ও দাও মাফ করে এই জন্য বেরোস অতীত অতিথি বর্তমানে যেটা আছে বেশির থেকে বেশি জিন্দিগিতে একবার তিন চিল্লা এই তিন চিল্লা লাগানোর জন্য আমি তৈরি এরকম এলাকা আছে ইচ্ছা আছে নিয়ত আছে এরকম কি আছে